ও ইতলিয়াল ইমত يَتَوَكَّلُونَ আল বিগত আলহামদুলিল্লা হবীন বিষ্ণ র তারা বলে কাফির গন বলে যখন নবী করিম সালা দিচ্ছিলেন বিভিন্ন দিয়ে তারা ইসলামকে কবুল না করার পায়ে তারা শুরু করেছে তারা একটা বলল লাউলা উমজিলা আলহি আব্বি তার কাছে যদি তার রবের কাছ থেকে কোন প্রমাণ নাজিল হতো। কোন আলামত নাজিল হতো ময়দা নাজিল হতো যে এইটা আল্লাহ করান তাহলে আমরা চিন্তা করতাম গ্রহণ করার ব্যাপারে সাধারণভাবে ইসলামের দাওয়াত দিলে এটা গ্রহণ করা তাদের কাছে গ্রহণযোগ্য হল না এমন কোন অদ্ভুত আশ্চর্য মহাকাণ্ড যদি কিছু ঘটে আলৌকিক কিছু ঘটে তাহলেই সেটা সত্য মনে করা যেতে পারে আলৌকিক কিছু দেখা লাগে এখন আমাদের দেশও বিভিন্ন জায়গায় আলৌকিক ঘটনা আছে অনেক এইগুলো খুব মজাদার ঘটনা বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন কিছু আলৌকিক কাহিনী বর্ণিত আছে উনি ফুঁ দিলেন তো এই ফুঁয়ের সঙ্গে কত লোক যে ভালো হয়ে গেল তারপরে হ্যাঁ এক পুকুরের পানি ফুঁ দিয়ে আরেক পুকুরে নিয়ে গেছেন এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে বড়ই বুজুর্গ এখানেই কিছু আছে কোরআন হাজিফের কথা এটা তো স্বাভাবিক জিনিস তাই না এরকম হয়ে গেছে মুসলমানদের ধারণা তো কাফেরদের কাছে তো আরো বেশি হওয়ার কথা তারা এরকম আলোকি কিছু খুঁজছিল কিন্তু আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন যুগে যুগে হক কথা যুক্তিপূর্ণ কথা তারা পেশ করবে আর মানুষ গ্রহণ করবে এই বাস্তব জিনিসের নাম হচ্ছে ইসলাম শুধু আলৌকিকতার একটা বিষয় নিয়ে ইসলাম ন মাঝে মধ্যে কোনো কোনো নবীকে আল্লাহ তালা অল্প কিছু মর্যাদা দিয়েছেন মৌর্যাদার নবুয়ের জন্য একটা বিরাট মর্যাদার মাধ্যমে দাওয়াত হচ্ছে এরকম কিরকম তারা বিভিন্ন আয়াত এসেছে এক সময় তারা এক একটা চেয়েছে কোন রকম সময় তারা বলল যে কমে সামুদকে যেভাবে একটা উটকে পরিপূর্ণ করে দেখ সোনা এই আমাদের চোখের সামনে তাহলে আমরা বিশ্বাস করলাম যে সে সত্যি আল্লাহ নবী এইভাবে করে অথবা মক্কার পাহাড় কারণে আমরা কোনো কাজ করতে পারি সব সরাই দিয়ে নিয়ে সমতল ভূমি সুন্দর উর্বর ভূমি তৈরি করে দেখা তো আল্লাহ রব আলিন অন্য আয়তে এই সমস্ত যুক্তির কথা জবাব দিয়েছেন কিভাবে আপনার এই অবস্থা থেকে আপনাকে অনেক ধনী বানিয়ে দিতে পারেন আপনার অবস্থার মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ তালা আপনার জন্য এমন বাগান বাড়ি জান্নাতের মতো তৈরি করে দিতে পারেন যা নিচে দিয়ে অনেক নহর প্রবাহিত হবে আল্লাহ তালা চাইলে আপনার জন্য বড় বড় প্রাসাদ রাজপ্রাসাদ বানাই দিতে পারেন আল্লাহ তো এগুলো পারেন কিন্তু আল্লাহ তালা কেন করেন না যা চায় তা আবদার কেন করেন না পূরণ করেন না কেন যদি মানুষ কোন নবীর সঙ্গে চ্যালেঞ্জ করে তুমি এইটা করে দাও করে দেখাও এরকম আলৌকিক কিছু করো তাহলে ওই সময় সঙ্গে সঙ্গে তারা যদি দেখার পর ইমান না আনে তখন তাদের কোনটা ডিউ হয়ে যায় আল্লাহর গজব ওই মুহূর্তে তাদেরকে নিঃশ্বাস করে দেবে কমে সালে উষ্ট্রির ব্যাপারে বলা হলো উষ্ট্রি দেখাও এবং গর্ভবতী নিয়ে আসবা এই রকম পাহাড় থেকে বের হতে দেখলে আমরা ইমানে এনে ফেলবো তারা আনেনি তখন আল্লাহ কমকে হালাক করে দিয়েছে। এখন আল্লাহ তালার মানসা আছে যে মক্কার লোকগুলোকে নবী করিম সাল্ল আলাম ও চান না যে হালাক করে দেওয়া এখন তিনি জানেন আল্লাহ তালা ভালো করে জানেন যে যাদের রগ তেরা আছে এবং যারা সোজা পথে ইসলামকে কবুল করতে চায় না এই সমস্ত কিছু দেখলেও তারা কবুল করবে না কিছু দেখালেও আল্লাহ তালা কবুল করবেন না তারা কিন্তু মাঝখান দিয়ে কি হবে কবুল না করার কারণে আল্লাহর গজব তাদেরকে নিঃশ্বাস করে দিবে পৃথিবীতে তার মক্কায় কোনো মানুষ তখন থাকতে পারবে না তারা সব শেষ হয়ে যাবে আল্লা তালা সে কথা জবাব দিয়ে অন্য আয় বলেছেন তাদের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কেন যা চাই তা তৈরি করে দেয় না দেখিয়ে দেয় না আলৌকিক কিছু ঘটিয়ে এই জন্যে আল্লাহ তালা বলেন আমি তো দেখেছি এর অতীতে কি হয়েছে বিভিন্ন জাতি তখন এগুলো চেয়েছে তখন তারা দেখার পরেই বলছে বুঝতে পেরেছি এইটা তোমার আল্লাহর কিছু না তুমি কোন একটা জাদু শিখিয়ে এসেছ তো ওইটার কারণে হয়েছে এই কথা বলে আবার তারা ওই কথায় ঠিক থাকেনি আর তারপরে আল্লাহর আজাব নাজিল হয়ে তারা নিঃশেষ হয়ে গেছে এতটুকু মেহরবানি আল্লাহ করেছেন যে এগুলা আর নাজিল করেননি যার ফলে কি হয়েছে মক্কাল লোকেরা একদিন ইসলাম কবুল করেছে না করেনি করেছে রসুল্লাহালাম তাই তো চেয়েছেন গদি আল্লাহ হাল্লা করে দিন চান নাই তাই ফের মানে জিবাহ ফেরেস্তাদেরকে নিয়ে আসলেন হালাক করে দেওয়ার জন্য তিনি কি বলেছেন না আমি এদেরকে হালাক করতে চাই না এরা যদি দেরি করে তাহলে এদের পরবর্তী বংশধারা একদিন ইসলাম কবুল করার সম্ভাবনা থাকতে পারে তো এই খায়ের কারণে আল্লাহ তারা নাজিল করেন নাই তো আল্লাহ রাবুল আলম তখন বলছেন ঠিক আছে তোমরা জেনে নাও আপনি বলে দেন যে সমস্ত গাইব আল্লাহর হাতে তোমরা ইন্তজার কর অপেক্ষা করো কি হয় আমি তোমাদের সঙ্গে অপেক্ষা করব ভবিষ্যতে কি হতে যা হোক দেখা যাবে একদিন তো ভবিষ্যতে তো হবে একদিন আল্লাহ মক্কা বিজয় করে দিবেন বাকি থেকে সে আবু সে হালাক হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার কিসমতে আল্লাহ ইসলাম জুটে দিয়েছেন এবং পরবর্তী পরে তারা সবাই ইসলামে এসেছে তো ইন্তজার করেছে পরে কি দেখা গেল তারা সবাই ইসলাম এসেছে তারা অনেক ইতিমধ্যে অন্যান্য নবীদের কাছে কিছু কিছু লোকেরা বলেছিলাম কোন দরজা খুলি সব দেখাই এত কিছু দেখালেও তারা ইমান আনবে না যদি তারা দেখে আসমান থেকে বিশাল একটা টুকরা ধপ করে পড়ে গেছে আর পুরো আসমানের দরজা খুলে গেছে তারপরেও তারা ইমান আনবে না যে কিতাব করেছি বিভিন্ন তহমদ দেয় আপনি রচনা করেছেন আল্লাহর দেওয়া না। আমি যদি পুরো কিতাব নাজিল করে দিই একদম প্রিন্ট করা আসমানে প্রিন্ট করা নাজিল করে দিই তাদের হাতে দেই হাতে ধরে ধরে তারা দেখার পরে কি বলবে লালা হাতে ধরে দেখাও বলবে কারখানা ছাড়া আর কোন জায়গায় তৈরি হয় নাই জাদুর এক খেলা এই কিতাব আর কিছু না তো সেই জন্য আল্লাহ তাল্লাহ বলেছেন যে আমি এটা করবো না আল্লাহর মানস আছে আল্লাহর মুরজি আছে একদিন এগুলো যেগুলো বেঁচে থাকে একদিন কবুল করবে তাই হয়েছে আমি যখন মানুষকে আমার রহমত থেকে কিছু এনজয় করতে দেই আমার রহমত পায় খুব মজা করছে সুখে শান্তিতে আছে তাকে মুসিবত মুসিবত তাদেরকে গ্রাস করে ফেলেছিল তারপরে আমি যদি তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কিনারায় নিয়ে যাই তাদেরকে আমি নিরাপত্তা দেই সব মুসিবত দূর করে দেই বিরাট এক মুসিবতে পড়ে গিয়েছিল সেখান থেকে উদ্ধার করে তাকে নিরাপত্তা দেয় তখন সে কি করে আয়াত তখনই এই উদ্ধার হওয়ার পরে আমার আয়াত আমার করুণা আমার দয়া মায়া এগুলাকে কিছু স্বীকার করে না বরঞ্চ উপহাস করে আমার সঙ্গে মনে হয় না তখন ঠাট্টা বিদ্রূপ করে প্লেইনে যখন টার্বুলেন্স শুরু হয়ে যায় এগুলো এখন আর চলবে না এখন আল্লাহ আল্লাহ করে আল্লাহ কি দোয়া করে আল্লাহ কোন রকম বাঁচাই দাও বাঁচাই দাও তারপরে যখন আধা ঘন্টা পরে পনেরো মিনিট পরে থেমে যায় তখন কি করে আল্লাহ যে তুফানে পড়ছিলাম আজকে পাইলটটা মানে খুব এক্সপেরিয়েন্স আছে নয় কি এইভাবে টিকানো যায় তারপরে আবার সিনেমা খোলা শুরু করে দিল আবার ফুর্তি করা তা আল্লাহ তালা বলেন আমি উদ্ধার করলেই আল্লাহ আয় হাতে না তখন আমার আয়াতের ব্যাপারে তখন সে মোকারি করে মাকর আর বেশিকা থেকে ইংরেজি মিলাসে দেখা যায় মোকারি আমার সব মানে যোগ করা শুরু করে দিল আমাকে আর চিনেই না এখন মনে হয় জানা আল্লাহ দরকার কি কি ঠেকা ঠেকছিল একটু আগে এখন আর আল্লাহ দরকার নাই আল্লাহ বলেন যে শোনো তোমরা আল্লাহর সঙ্গে এরকম যোগ করো আল্লাহর সঙ্গে বিদ্রুপ করো ঠাট ঠাক করো মস্করি করো কিন্তু আল্লাহ অতি দ্রুত তোমাদের সঙ্গে মস্কারি করতে পারেন তোমাকে যদি আল্লাহ ধরে ফেলেন যখন ধরবেন কত মিনিট লাগবে আল্লাহ তোমাকে ধরতে কত দ্রুত হতে পারে তুমি জানো সেটা আল্লা তালা তোমাকে যখন সময় দেন ধরেন না তুমি ক্রাইমের পরে ক্রাইম করো তুমি কত জুলুম করো মানুষ খুন করো তোমার সমস্ত সম্পত্তি দখল করো কতগুলো নিয়েছো তুমি একতরফা করে যাচ্ছ তুমি কি জানো তোমার আল্লাহ যখন ধরবেন কতক্ষণ লাগবে তামকুরুন। আমাদের রসুলগণ লেখেন যা তোমরা উপহাস করে যাচ্ছ আমার সম্পর্কে দিন সম্পর্কে যা তোমরা উল্টা উল্টাপাল্টা কিছু করো সব লেখা হচ্ছে আমাদের রসুলগণ লেখেন এই রসুলগণ কোন রসুল ফেরেস্তাগণ লেখেন ফেরেস্তাদেরকে আল্লাহ রাসুল বলেন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করার অনেকে আল্লাহ তারা রাসুল বলেছেন মানুষের মধ্যে রাসুল হয় ফেরেস্তাদের মধ্যেও রাসুল হয় কিন্তু মানুষের রাসুলের ডিউটি এক রকম। আর ফেরস্তাগণ যারা রাসুল হন তাদের ডিউটি অন্য রকম এই জন্য আল্লাহর কাছ থেকে নবী মুহাম্মদ হলেন জিবরিল্লাম জিবরুল থেকে মেসেজ নিয়েছেন তিনি আল্লাহ রাসুল কিন্তু ওনার মাধ্যমে তিনি গ্রহণ করেছেন আবার তিনি মাদ রাজি আল্লাহ আনহুকে দায়িত্ব দিয়ে দিনের দাওয়াতের কাজে ইয়ামনে পাঠিয়েছেন পাঠানোর সময় বললেন কয়েকটা প্রশ্ন করলেন এরকম হলে কেমনে করবা ওরকম হলে কেমনি করবা বলে যে তোমার যদি ওখানে তোমাকে পাঠাই দিনই কাজ করার জন্য লোকদেরকে দিন শেখানোর জন্য আর লোকদের মধ্যে ফায়সালা করার জন্যে বিচার আধারে কাজ করার জন্য তুমি কিভাবে সেখানে ফায়সালা করবা যে আল্লাহর কোরআন অনুযায়ী করব। তা আল্লাহর কোরআনে পাওয়া না গেলে নবী করিম সাল্লাহ সুন্নত লিখান অনুযায়ী করবো সেখানে যদি এরকম কোন গাইডেন্স না পাওয়া যায় তাহলে আমি এই দুইটার আলোকে ইশতেহাদ করব। এই দুইটার আলোকে কিভাবে ইস্তেহাদ করা যায় তখন তিনি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহর রসুলের রাসুলকে রাইট পরামর্শ দিয়েছেন রাইট বুদ্ধি দিয়েছেন এখানে আল্লাহর রাসুলের রাসুল কে মহাদান দেখেন রাসুল কত রকমের হয় দেখতে পেয়েছেন এক রাসুলের একক ডিওটি মানুষ যখন নবী করিম সালের পক্ষ থেকে ওহি পান নাই তিনি যা তোমরা অপকর্ম করে যাও ষড়যন্ত্র করো এবং তোমাদের এই সমস্ত প্লট চলতে থাকে ওমাক অল্লাহ অন্ত্র যতই যতই চলে চলুক কিন্তু তোমরা দেখো যে আল্লাহর যে প্লান আছে তার মোকাবেলায় তোমরা কিছুই টেকাতে পারবে না তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে চালিয়ে নিয়ে যান জমিনে এবং পানিতে মানুষ জমিনে সফর করে এবং পানিতে সাগরে নদীতে বিভিন্ন তরিকায় তারা লঞ্চ স্টিমার নৌকা দিয়ে ভ্রমণ করে জমিনে ভ্রমণ করাটা কিছুটা হয়তো সহজ কিন্তু পানির উপরে এত বড় জাহাজ ভ্রমণ করে সাগর পাড়ি দেয় কত কত গভীর হতে পারে সাগর আটলান্টিক মহাসাগর কত গভীর কার কাছে স্ট্যাটিস্টিক আছে ইনফরমেশন ফ্যাক্ট ফিগার আছে অনেক গভীর এই গভীর সাগরের উপর দিয়ে মানুষ নিরাপত্তায় সঙ্গে যাচ্ছে তখন তো প্লেন আবিষ্কার হয়নি এখন তার চেয়েও আসছে ডার এটা কোনটা এরোপ্লেন সুফহান যখন উঠেন মাঝে মধ্যে চিন্তা হয় না সুফহান কি জিনিসের উপরে বসে আসি এতগুলো মানুষ পাঁচশো মানুষ তিনশো মানুষ দুইশ মানুষ প্লেনে আসি যদি কিছু ঘটে যা সেকেন্ডের মধ্যে কি হয়ে যায় এগুলা চিন্তা করে মাঝে ভয় হয় না তো আল্লাহর কাছে আমাদের নিরাপত্তার যে কত দরকার সেই মেহরবানি করে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেন সেই কথায় আল্লাহ বলছেন যিনি চালান সফর করার জন্য বিভিন্ন ভেহিক্যাল বিভিন্ন রকমের এই সমস্ত জিনিস উপায় উপাদান সৃষ্টি করে দিয়েছেন হ্যাঁ তোমরা মাঝে মধ্যে ওখানে বাতাসের তুফানে পড়ো তোমাদের ওখানে সাইক্লোন চলে আসে চলতে পানির উপরে নৌকার মধ্যে কিস্তির মধ্যে জাহাজের মধ্যে আছো আর সুন্দর বাতাস এসে তোমাদেরকে নিয়ে যাচ্ছে তখন তো পালের জাহাজ ছিল তাই না কোরআন যখন নাজিল হয় স্টিম ইঞ্জিন তো তখন ছিল না টেনে নিয়ে যাচ্ছে বহুদূর তোমরা যাচ্ছ খুব সুন্দর বাতাস তোমাদের যাত্রা পথটা খুব দ্রুত গতিতে যাচ্ছে আর এমন কোন তুফান নাই ঢেউ উথাল পাতাল নাই তখন সবাই ওফারে খুব সুখী আছে এত সুন্দর লাগছে জানিটা করে নিয়ে যাচ্ছে কি মজা লাগছে আর হঠাৎ করে কি হয় এখন আসে হঠাৎ করে সাইক্লোন তুফান চলে আসু সাগরের বুকে যদি তুফান আসে ঢেউ এর পাহাড় উঠতে থাকে কি হবে তার কাহিনী শুনি যে এরকম অবস্থা মাঝে মধ্যে আমেরিকা যেতে আটলান্টিক মহাসাগরের মাঝখানে যখন উত্থাল পাতাল হয় কে কলজা শুকিয়ে যায় মাঝে মধ্যে আল্লাহকে ডাকতে ডাকতে কি ঘটে যায় কি রকম ভয়াল চিত্র এবং দৃশ্যগুলো ফুটে উঠে তিন তখন তারা মনে করে আজকে গেছি ধরা পড়ে গেছি চতুর্দিক থেকে আজকে আক্রমণ আজকে নিস্তার পাবো কিনা এই বিপদ থেকে উদ্ধার পাবো কিনা তারা সাংঘাতিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় তাদের জীবনটা উষ্ঠাগত হয়ে উঠে যে এখন এই কিছু ঘটে যাবে কিনা এক মিনিটের ভিতরে সমস্ত কিছু টাইটানিক ধ্বংস হচ্ছে কতক্ষণ লেগেছে যারা চ্যালেঞ্জ করেছিল আল্লাহ শক্তিকে যে এই টাইটানিক এত শক্ত জাহাজকে ভাঙতে ভাঙ্গার শক্তি কারো সৃষ্টিকর তার আল্লাহ তারা কিভাবে দেখিয়ে দিলেন প্রথম যাত্রাতেই শেষ করে দিলেন এইরকম যখন প্রচন্ড তরঙ্গের এই উত্তাল দেখতে পায় দাউল্লাহ মুখ আল্লাহদ্দিন তখন যে আল্লাহকে কি কিরকম করে এখলাসের সাথে ডাকে খালেস করে তহিদের সাথে অন্য কোন মাহবুদ মূর্তি কোন ধরনের পাইলটের যোগ্যতা ক্যাপ্টেনের যোগ্যতা কিচ্ছু মাথায় তখন থাকে না তখন কোন দিকে যায় শুধু আল্লাহ দিকে একদম খাঁটি তৌহিদ তখন তখন তহিদ ছাড়া আর কিছু নাই এক আল্লাহ আল্লাহদ্দিন দিন ইমান এক একমাত্র আল্লাহর জন্য তখন সুরে ইৎকার করে উঠে আমি বলছি না মধ্যে পাশে পাড়ে হিন্দু এসে বলে কি হুজুর এখন আজান দেন জোরে তোমার মাহুদকে ডাকবে না এখন কেনা ওগুলা কাজ হবে না আজক আল্লাহদ্দিন হে আল্লাহ যদি এইবারে আমাদেরকে এই যাত্রায় যদি নাজাদ দিয়ে দেন তাহলে আমরা চিরদিনের জন্য আপনার শকর গুজার হয়ে যাব। আপনাকে জীবনে আর কাউকে না আপনার কোনো কথা আর কোনো নাফরবানি করবো না সমস্ত গুলার থেকে আল্লাহ করে ফেললাম ওই সময় আল্লাহ হয়ে যায় যখন আমি তাদেরকে নাজাদ দিয়ে দেই নিরাপত্তা দিয়ে দেই ঝড় থামিয়ে দেই তীরে উঠিয়ে দেই নিরাপত্তার সাথে তখন তারা জমিনের মধ্যে নেমে আবার অন্যায় সীমা লঙ্ঘন শুরু করে দেয় কোথায় আমাকে চিনলো আর মনে হয় আল্লাহ কুমাল আল্লাহ দুনিয়া হে মানুষ তোমাদের এই সীমা লঙ্ঘন আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে অন্যায় রাস্তায় তোমরা এইভাবে ফাসাদ সৃষ্টি করতে থাকা ওইদিকে যেতে থাকা এবং আল্লাহকে আল্লাহ নাফর মানি করে যত অপকর্ম করে যাও এগুলো তোমরা কি মনে করেছ আল্লাহর ক্ষতি করছ এতক্ষণ আল্লাহ তালা উপকার করলেন এখন চেনই না আমাদের কেউ দিতে উপকার করি আমরা কাউকে তার একটা আশা থাকে তার এত উপকার করছি আমার আমার ঠেকঠেকায় আমার একটু উপকার করবে আমার কথা মনে রাখবে আমার সঙ্গে বেয়া করবে না কিন্তু দেখি যে আমাদের সঙ্গে রাখে না তোমাকে তখন আমাদের খুব খারাপ লাগে আর আমাদের কাজে লাগলো না তোমার আমার টাকাটা বেকারই গেল তার উপকার করলাম বেকার গেলো সব তো আল্লাহ তালার কি এরকম বেকার দেওয়ার কোন সম্ভাবনা আছে না তুমি আমাকে আর চিনতে পারো না তখন অস্বীকার করে বসো আর কোন কৃতজ্ঞতা থাকে না নাফরমান হয়ে যাও ফুর্তির দিকে আবার ডুবো এটা তোমার নিজের ক্ষতি করছ এই সীমাল আমার ক্ষতি করবে না তোমারই ক্ষতি করবে মেতাল হায়াতি দুনিয়া কয়েকদিন দুনিয়ার জীবনের আরেকটু যদি তোমার হায়াত রেখে দিয়ে থাকি আর একটু ভোগ করবা বুঝছি আর একটু খাওয়া দাওয়া করবো আর একটু ফুর্তি করবা করবো কয়েকদিন আর একটু তারপরে কি হবে এখানে দেখি আমাকে ন্যায় কে কোন বাপের বেটা আছে যত বড় জালিম হোক ফের আউ নমরু কোন জালিম পারেনি তার মৃত্যু ঠেকাতে একবার সামান্য পরিমাণ নিকাশ করেছ সেটাও তুমি দেখতে পাবে আর সামান্য পরিমাণ অপকর্ম করেছেন সেটাও সেখানে লিখিত আছে যে ব্যক্তি ভালো দেখতে পাবে আমাকে আর যে ব্যক্তি পাবে হাই আমার আমল সব দেখি গুনায় ভর্তি নাফরবানিতে ভর্তি সমস্ত কুফুরিতে ভর্তি কুকর্মে অপকর্মে ভর্তি কাউকে তুমি দায়ী করার কোন দরকার নাই নিজেকেই দায়ী করুক বলার দরকার নাই অমুকের বন্ধুত্ব নিয়েছিলাম কেন তার দলে যোগদান করেছিলাম কেন তার মস্তান বাহিনীতে আমি জয়েন করেছিলাম কেন অমুক আমাকে ওয়াস ওষা দিয়েছিল কেন শয়তান আমাকে ধোকা দিলে কেন এগুলা বিভিন্ন জায়গায় দায়ী করে আল্লাহর কাছে পার পাওয়ার কোন উপায় থাকবে না এই দুনিয়ার জীবনটা কত মানুষকে গোমরা করেছে বলেন তো আমরাও যে পরিমাণ নেককার হতে চাই আমরা কি সেই নিকার হতে পারছি আমাদেরকে তোমাদেরকে দুনিয়ার জীবন যেন ধোকায় ফেলে না দেয় প্রতারিত না করে আর বড় শয়তান বড় ধোকাবাদ যেন তোমাদেরকে প্রতারিত না করে শয়তানকে আমরা দায়ী করি সবার আগে দুনিয়াকে সবসময় দায়ী করি না তো কটা জমছে আমার এতগুলো জমা দরকার খালি ওই দিকে আমাকে টানে এই ওইটার কথা আগে আল্লাহ বলেছেন শয়তানের আগে ফালায় তা হায়াতুর দুনিয়া এই জিনিসটাই আমাদেরকে না যে দুনিয়া তোমাদেরকে পেছনে টানে আল্লাহর দিকে আসতে দেয় না উদাহরণ হচ্ছে ওই বৃষ্টির মত পানির মত যেটা আসমান থেকে আমি নাজিল করি আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয় নিয়মিত তখন কি হয় ফাখতালাত বিহীন জমিনের শস্য ফসলাদিগুলো পানি যখন পায় পানির সঙ্গে মিশে পানির সংমিশ্রণ পেলে তখন যেখান থেকে এই নাবাত গুলো ফসলগুলো ফসল ঘাস পালা বিভিন্ন রকমের কৃষিপণ্য যখন উঠে বেড়ে উঠে ফসলগুলো ফলতে থাকে মিমাইয়া কুলুন্নাম যেগুলো মানুষ খায় আর পশু পাখি খায় পশুগুলো খায় জমিনের এই ঘাসগুলো গুলো জমিনের ফসল গুলো যেগুলো আমাদের খাওয়ার আমরা খাই যেগুলো পশুদের খাওয়ার সেগুলা পশুরা খায় রীতিমতো বৃষ্টি না হলে জমিনের থেকে ঘাস উঠবে ঠিক মতো এমনিতে আপনি দেখবেন খেয়াল আছে কিনা চৈত্র মাসে আমাদের দেশের ঘাস গুলো মনে হয় যেন শুকিয়ে যায় তখন গরু ছাগলের কিছু কষ্ট হয় তারা ঠিক মতো ঘাস পায় না আর আমাদের ফসল বোনা যখন হয় যদি বৃষ্টি না আসে তাহলে ফসলের বারোটা বাজে আর যে একটি বৃষ্টি পড়ে যেমন ফসলগুলো বেডে উঠে ঘাস গুলো আবার সবুজ হয়ে সমস্ত এত সুন্দর দেখা যায় এখন এই সবুজ শ্যামল কতদিন থাকে জমিনটা এত সুন্দর করে মনে হয় যেন এক রঙ্গিন হয়ে উঠে সবুজ হয়ে উঠে এবং খুব সুন্দর রূপ ধারণ করে সবুজের এই শ্যামল রূপ অত্যন্ত আকর্ষণীয় এবং এই ফসলটা অনসময় এত সুন্দর বেড়ে উঠে ফসলের মালিক জমিনের মালিক জমিনের আইল দিয়ে ঘুরে আর দেখে আমার ফসল তো মাশাল এইবারের দারুন ফসল হয়েছে হঠাৎ করে কি হয় করে আমার হুকুম রাতে আসবে না দিনে আসবে এসে আল্লাহ হাসিদা সেগুলোকে সবগুলোকে আবার খড় বানিয়ে দেয় কে আল তাক বি মনে গতকালকে এখানে কিছু ছিল না না কি কোথায় গেল সব এই গত বছর সিলেটের গুলোর মধ্যে কি পরিমাণ ধান কাটার আখ্যান দিয়ে কি হলো বলেন এই কতদিন আগের ঘটনা এটা কয়েক মাস আগের ঘটনা হ্যাঁ সাত আট মাসের ঘটনা কি পরিমাণ ফসল তলিয়ে গেছে ফসল পাকার আখ্যান দিয়ে তাই না এই তো পাকবে তারপর ধান কাটবে কারো ধান হবে দশ মন কারো হবে পঞ্চাশ মন কারো হবে একশো মন গোলা ভর্তি রেডি করতেছে আর এই সময় হঠাৎ করে এক রাতে না হলো না একদিনে হলো শেষ আমাদের চোখের সামনে এগুলো ঘটে চোখের সামনে এগুলো ঘটে তাহলে এগুলো পরে যখন পানি যদি কমিয়ে যায় এখন ধানগুলো কি হয়ে গেছে আর না এগুলো হাসিদা এগুলো খড় হয়ে গেছে এগুলো যদি কোন রকম উঠানো যায় তাহলে এগুলো দিয়ে জ্বালানি হতে পারে খড়কুটা কিন্তু আর মানুষের খাবারের আর কিছু পাওয়া যাবে না এরকম একদম পারে যেকোনো মুহূর্তে আয়াতেন এভাবে আমি আয়াত গুলোকে আমার কথাগুলোকে আমার ওয়াহিগুলাকে আমি সুস্পষ্ট করে প্রমাণ করে দেই বিশ্লেষণ করে বলি যাতে লোকগুলো চিন্তা ভাবনা করতে পারে যারা পুরাণের কথা শুনবে পড়বে জানবে এই ওয়াহিকে নিয়ে যারা শিখতে আসবে তাদের কাছে হক জারি ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ রাবুল্লা আলমিন তিনি কে তিনি কাকে পাঠিয়েছেন কি নিয়ে পাঠিয়েছেন আমার করণীয় কি আর আল্লাহ মানুষদেরকে দারু সালাম দিকে ডাকে তানজানিয়া রাজধানী হলো সালাম ওখানে বলছেন আল্লাহ এটাতে একটা দেশের নাম টাউনের নাম রেখেছে দারুসালাম তানজানিয়া রাজধানী কিন্তু ঘর থাকার জায়গা আল্লাহ তালা আমাদেরকে যে জান্নাত তৈরি করেছেন সেই জান্নাত হচ্ছে দারু সালাম শান্তির ঠিকানা সেখানে যাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে ডাকছেন এই আয়াত গুলো দিয়ে দিয়ে আর মানুষদেরকে আল্লাহ মুস্তাকিমের দিকে সোজা পথ ধরবে যে পথটা দিকে নিয়ে যাবে যে পথটা মানুষকে বিভ্রান্ত করবে পথ হারা করে দিবে। আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হলে আপনি যদি এখান থেকে ম্যানচেস্টারে যান ড্রাইভ করে আপনি মেক্সিয় করতে চান যে আপনি রাইট রাস্তায় আসেন এখন আমরা টম টম আছে বা বিভিন্ন গুগল আছে সেখান থেকে আমরা কি করি ম্যাপকে ফলো করি যাতে করে আমরা বিভ্রান্ত না হই বি এত বড় জানলাতে ঠিক না সেখানে দুনিয়ার মানুষের এটাই টেন্ডেন্সি যে দুনিয়ার ব্যাপারে তারা ঠিক মতো কোনো জায়গায় তারা মিস করতে চায় না কিন্তু আখের রাতটা মিস হয়ে যাচ্ছে বেমালুম এই ব্যাপারে কোনো হুঁশ নেই সেটার খবর একটি হাদিসে। আল্লাহ তালা আরো সুন্দর করে দিয়েছেন নবী করিম সালামিম দেখেছি সেটা কি আমি স্বপ্নে দেখলাম কি জানো নবীদের স্বপ্নটা কি আমরা সিরাতের আলোচনা শুনেছি সিরাত নবীর আলোচনা নবীদের স্বপ্ন ওয়াহী একদম আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওয়াহি ওহি কোরআনের তরিকায় আসে ওহি হাদিসের তরিকায় আসে ওহি স্বপ্নের তরিকায় আসে আমি দেখতে পাচ্ছি স্বপ্নে মনে হল আমার মাথার আমার শিয়রের পাশে জিব্রাইল পায়ের দিকে মিকাইল সালাম। একজন আরেকজনকে বলেন এদুল্লাহুম আসালাম এই বেচারাকে উদাহরণ দিয়ে বুঝাই দেন মানে ইন্মাস আপনি আর আপনার উম্মতের উদাহরণ হচ্ছে একজাম্পল হচ্ছে কামা সালে মালেকিন ইত্যাকা দারান একজন বাদশাহ মতো। যে বাদশাহ বিশাল একটা প্যালেস রাজপ্রাসাদ বানিয়েছেন রাজপ্রাসাদের ভিতরে অনেক রকমের রুম কক্ষ অফিস আদালত অনেক কিছু আছে কিন্তু সেখানে একটা বিশাল হল রুম বানানো রয়েছে বিশাল হল আলাহে মাান এই হলটার মধ্যে রকমারি খাবারের আয়োজন করে বিরাজ জয়াফত মেহমানদারির আয়োজন করা হয়েছে এই খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিতে একজন বাণী বাহক বার্তা বাহক দাওয়াত দানকারীকে বাদশা দায়িত্ব দিলেন এই সবাইকে আশেপাশে যত মানুষ আছে সবাইকে দাওয়া দিয়ে আস যে বাদশাহ বিশাল মেহমানদারির আয়োজন করেছেন আপনাকে দাওয়া দিয়েছেন রকমারি খাবারের আয়োজন আছে সেখানে আপনি হাজির হওয়ার জন্য এই দাওয়াত পেয়ে বাচ্চার ম্যাসেঞ্জার বাচ্চার পক্ষ থেকে বাণী বাহক তার দাওয়াতকারীর দাওয়াত কবুল করে অনেকেই আসলেন অমিন হুম্মান তার অনেকে বলে আর দরকার নেই আর সে কর্ণপাত করল না দাওয়াতে সারা দিল না আসলো না এবারে বুঝাই দেন সেটা হলো যে বাচ্চার কথা বলা হলো ফল মালিক সে বাদশাহ হচ্ছেন আল্লাহ আর যে ঘর বিশাল এই প্যালেস বানানো হয়েছে রাজপ্রাসাদ দারু আল ইসলাম রাজপ্রাসাদটা হচ্ছে ইসলাম আর এই বিশাল খাবারের হল রুমের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে জান্নাতের একজাম্পল ওয়ান মোহাম্মদ আর রাসুল ওই যে বাণী দানকারী বার্তা বাহক তাকে দাওয়াত দেওয়ার পাঠানো হয়েছে তিনি হচ্ছেন আপনি হে যে ব্যক্তি আপনার ইসলামে দাখিল হলো প্রবেশ করলো পরিপূর্ণভাবে সে জান্নাতে প্রবেশ করবে ওমান দাখাল জাননাতে আকালা মিনহা আর যে ব্যক্তি জান্নাতে ঢুকবে তার জন্য কত রকম খাবারের আয়োজন করা হবে একটা বুঝে এসেছে এখন ইসলাম ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে এখন ইসলাম তো আমরা দাখিল হয়েছি কত বছর আগে বহুদিন আগে কদুর দাখিল হয়েছি এক পা ইসলামের ভিতরে দিচ্ছে আরেক পাখি দোনা টাকা ঠিক রাখি অবস্থা তো আমাদের তাই দুনিয়া আমাদেরকে পুরোপুরি ইসলামে জানলাতে দাখিল দেয় না এই জন্য আল্লাহ তালা কি বলেছেন উদুক হে ইমানদার কন ইসলামের দাখিল হাও পরিপূর্ণ ভাবে আবার পরিপূর্ণ আমাকে ধোকা দেয় আমাকে অলস বানিয়ে ফেলে আমাকে দিয়ে আবার গুনা করায় এইভাবে আমাদের সংগ্রাম চলছে কিন্তু যেভাবে পরিপূর্ণ দাখিল হওয়ার কথা ওমান দেখাল ইসলাম আল্লা পরি ইসলাম দাখিল হওয়ার আল্লাহ যে আল্লাহ যেখানে ছিল আল্লাহ ইয়াজ দার ইসালাম আল্লাহ তালা সালামের দিকে তোমাদেরকে ডাকেন ওইটার উপলক্ষে হাদিসটি আসছে দারু সালাম জান্নাতের একজাম্পল ও আর যাকে চান তিনি সেরাতে মুস্তাকিমে দিকে হেদায় এখন আমরা তো প্রত্যেক দিন আল্লাহ আমাদেরকে সেরাতে মুস্তাকিমের দিকে ধাবিত করেন সেরাতে এসেছি পা দিয়েছি কিন্তু মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছতে পেরেছে কিনা না এখন আমাদের ওই জান্নাতের মঞ্জিলে পৌঁছাটা এখনো কনফার্ম হয়নি আমরা কেবল রাস্তায় উঠেছি এখন এই রাস্তায় উঠার পরে আবার রাস্তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা না নাই আপনি ম্যানচেস্টার দিকে রানা করে দিয়েছেন এই মোমান থেকে কোন দিকে চিন্তা থেকে যায় জান্নাতে না পৌঁছা পর্যন্ত চিন্তা থাকে মমিনের এবং বহু রাস্তা আছে শয়তান একটি হাদিসে রসুল্লাম বলেছেন মানুষ যখন ইসলামের পথে চলে তখন শয়তান এসে মানুষের সামনে বহু রাস্তা নিয়ে আসে বলে তুমি যাচ্ছ তো দিলেন তিনি একটু এই কাঠের মতো বা গাছের কোন ডাল ছোট্ট একটুকড়া নিয়ে শাহবাদ সামনে বসে আছে। এবং মাটিতে জমিনে লম্বা টান দিলেন এই দেখেছ সেরা মুস্তাকিম হলো এটা টান তারপর বললেন যে মুসলমানরা যখন সেরাতুল মুস্তাকিমে চলে তখন শয়তান কি করে তিনি আবার ডানে বামে অনেকগুলো ডাইভারসন আঁকলেন যে এখানে যখন ঢুকে এরকম আমি এগুলো ড্র করেছি এগুলো অনেকগুলো রাস্তা শয়তান আবিষ্কার করে মুসলমানদের কাছে প্রেজেন্ট করে আর প্রত্যেকটি রাস্তার মুখে ডাইভার্সন মুখে দাঁড়িয়ে থাকে সে ডাকে এদিকে আসো এদিকে গেলে জান্নাতে দিতে পারবা এদিকে গেলে ইসলাম পাবা এদিকে গেলে পাবা কিন্তু আল্লাহ তালা বলেন যেন সোজা গাননাথের দিকে চলে যাও কোরআন হাদিসের তরীঘায় এই চ্যালেঞ্জটা আছে তা আমরা যদি পরিপূর্ণ ভাবে ঢুকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সেরাতুল মোস্তাকিবেন শেষ মঞ্জিরে নিয়ে যাবেন আল্লাহ গাল্লা মিন এই নে মানুষকে আল্লাহ ডাকছেন মানুষকে ডাকছেন আল্লাহ তালা পরবর্তী আয়াকেও লিল্লা দিনা আহসানুল হুসনা যারা এভাবে আহসানু সুন্দর আমল করে যাবে আহ কুম আুম আহসানুয়া মালা এই পরীক্ষা চলছে আমাদেরকে জীবন দিয়ে মৃত্যু দিয়ে মৃত্যু এবং জীবন দিয়ে পরীক্ষা হচ্ছে কতজন কি পরিমানে কামল করছি দেখতে চান পরীক্ষা করছেন যারা সত্যি বিরুদ্ধে লড়াই করে আল্লাহ এগিয়ে যাচ্ছে কোন কম্প্রোমাইজ না করে এই লেকর জন্য হুসনান তাদের যেমন ভালো কাজ করে এরকম ভালো পুরস্কার তাদের জন্য ইন্তজার করছে হাল জাজসান ভালো কাজের পুরস্কার কি ভালো কিছু ছড়া হবে এখন তাদের পরিপূর্ণ পাওনা আশে দেওয়ার পরে আল্লাহ তারা শুধু হিসাব করে যা পাওনা তা দিয়ে খান হবেন না আল্লাহ তাদেরকে অতিরিক্ত দেবেন এই অতিরিক্ত একটা বিরাট জিনিস জিয়াদা মানে অতিরিক্ত এক্সট্রা এক্সট্রাকে আরবিতে বলে জিয়াদা জিয়াদা কি জিনিস তাদের চেহারায় কখনো ক্লান্তির ছাপ পড়বে না তাদেরকে কখনো অপমানিত লাঞ্ছিত হওয়া লাগবে না তারা হচ্ছে জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে কষ্ট করে করে করে করে যারা নেক আমলে শরীয়তের ভিতরে চলে গুণার থেকে দূরে থেকে নার্সের সঙ্গে সংগ্রাম করে দুনিয়ার সঙ্গে সংগ্রাম করে টিকে আছে তাদের জন্য অনেক অনেক বেশি আল্লাহ দিবেন দিবেন কিভাবে যাক আমল করেছি ওই কয় গুণ বাড়াবেন কমপক্ষে কমপক্ষে কয় গুণ দশ গুণ কম পক্ষে দশ গুণ আর বেশি কত সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তারা দিবেন সাতশো গুণ আপনি নামাজ পড়েছেন এক রাখা সাবেন কয়েক আর যদি কিন্তু খুব টপ ক্লাসে পাস করে নেয় দশ গুণ কেউ বিশ গুণ কেউ একশো গুণ কেউ তিনশো গুণ কেউ পাঁচশো গুণ কেউ সাতশো গুণ এগুলো হলো এত ডবল ডবল আল্লাহ তালা করবেন কিন্তু তারপরে আল্লাহ তালা আরো একটা দিবেন একটা জিয়া দা এত গুণের পরে জিয়া দেয় খবর কি জিনিস হলে হাদিস লাগে না লাগে এই জিয়াদার অর্থ হাদিস এসেছে মুসরাদ আহমেদ হাদিসটি এসেছে সোহাই ইবরাদ আনু বলেন যখন নবী করিম সাল্লি সাল্লাম এই আয়াতটি পড়লেন আজকের আয়াতটা লিল্লাদিন আহসানুল হোসন সুরা ইউনুসের এই তেলাওয়াত করলেন একবার আমাদের সামনে এখানে কি অতিরিক্ত শুনো যখন জান্নাতিরা সবাই জান্নাত প্রবেশ করবেন ও আহ নারিন আর জাহান নামে যারা যাওয়া তারা জাহান নামে প্রবেশ করবে নাদা তখন জান্নাতিদেরকে একজন আহ্বানকারী ডাকবেন অ্যানাউন্স কারিউন্স করবেন আল্লাহ তালা তোমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ইরুদ আন ইনজিজাকুমুহ আল্লাহ সঙ্গে তোমাদের একটা বড় অ্যাপয়েন্টমেন্ট আছে যে আল্লাহ তালা তোমাদের একটা ওয়াদা করেছিলেন সে ওয়াদাটাকে আল্লাহ পূরণ করে হুয়া কোন ওয়াদা আল্লাহ পূরণ করার বাকি রেখেছেন কোনটা আমাদেরকে দেন নাই জান্নাতের মধ্যে আলম ইসলানা তিনি কে আমাদের হিসাব নেওয়ার সময় নেকরি পাল্লাটাকে ভারী করে দেন নাই তারপরে আমরা হিসাবে পাশ করে ফেলেছি আলম ইবাইজুহানা হাসের ময়দানে জান্নাতে আনার পরে আমাদের চেহারাকে নুরানি করে দেন নাই উজ্জ্বল করে দেন নাই আমাদেরকে আমাদেরকে ওই প্রবেশ করাননি জাহান্নকে নিস্তার দেননি এই কথা বলার পরে অন্য রেবায়তে আসছে যে তখন আল্লাহ তালা তাদেরকে সবার জন্য প্রত্যেকের প্রত্যেকের জান্নাতে ঘরে ঘরে সবার জন্য আল্লাহ আল্লাহতালা স্পেশাল ভেহিক্যাল পাঠিয়ে দিবেন স্পেশাল বাহন পাঠিয়ে দিবেন সবাই সেখানে সেখানে চলে আসবেন তারপরে আল্লাহ তালা বলেছেন আমি তোমাদেরকে একটা যে ওয়াদা করেছিলাম ওয়াদাটা পূরণ করতে চাই তোমাদেরকে দেওয়ার কথা বলেছিলাম দিতে চাই আল্লাহ কি দেননি তখন সেই দেওয়া আসে এই কথাগুলো যে আল্লাহ জানলাতে সব দিয়েছেন এত বিশাল এত রকম আর কি বাকি আছে আল্লাহ আমি যেটা কোনটা হেজাব পায়াম দুরুনা ইলাই তখন আল্লাহ তালা নিজের হেজাবকে খুলবেন নূরের হেজাবকে সরিয়ে দেবেন পায়াম ইলাই তখন তারা আল্লাহ দিকে তাকিয়ে থাকবে অপলক দৃষ্টিতে চোখের পাতা নিনে আইনহীম আল্লাহর কসম নবী করিম সাল্লা বলেন যে আল্লাহর শপথ আল্লাহ জান্নাতে যা কিছু দিয়েছেন কিছুর উর্ধে। এই নিয়ামটা হয়ে যাবে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দর্শন লাভ আল্লাহর দ্বিধার অর্জন আল্লাহ সাক্ষাৎ আর শান্তিদায়ক বড় জিনিস জন্য আর হবে না। এবং এই নিয়ামতটা আল্লাহ তালা একবার দিবেন না একাধিকবার দিবেন এবং কোন কোন সময় আল্লাহ তালা তাদেরকে নিয়ে কনফারেন্সের মতো করবেন সেখানে সবার সঙ্গে আল্লাহ নিজে পার্সোনালি কথা বলবেন গায়ে হাত দিবেন সেনার মধ্যে আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছেন না খাবার জিজ্ঞাসা করতেছি মাফ না করে দিলে তোমার এখানে আনছি আল্লাহ তাহলে পার্সোনালি কথাগুলো বলবেন আল্লাহ আল্লাহ মিন আল্লাহ এই থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না আপনি চিন্তা করে দেখেন সে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের কি হিম্মতের দরকার আমরা যে লেভেলে আসি এই লেভেলটা তো আমাদের জন্য কি স্যাটিসফাইড আমরা আল্লাহ তালা যেন আমাদেরকে যে সমস্ত গুনার সঙ্গে এখনো জড়িত আছে এগুলা থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন উদ্ধার করেন নে আল্লাহ তালা আমাদেরকে আগের কাতারে নিয়ে যান মিনা সাব ইকাল আবু আলীনের অন্তর্ভুক্ত করেন তার আগে আল্লাহ তালা যে তাদেরকে জান্নাতে নেবেন তাদের চেহারায় কোনো মলিনতা থাকবে না তাদের চেহারাটা হয়ে যাবে অতন্ত উজ্জ্বল উজু হুইয়াও মা দিন না দেয়া ইলাহা না দেয়া সেদিন চেহারাগুলো গুলো হয়ে যাবে সতেজ উজ্জ্বল আলোকিত তারা তাদের রবকে দেখতে পাবে তাদের চেহারা কখনো মলিনতায় আসবে না আর তার অপোজিট যেটা হবে যারা কাফের কুফরি করবে গুনায় লিপ্ত থাকবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহার নাম আর যারা গুণা অর্জন করেছে গুণা কামাই করেছে গুনার পরে গুণা করে গিয়েছে তাদেরকে খারাপ দেওয়া হবে তাদেরকে দেওয়া হবে খারাপ পাওনা গুনার বদলা দেওয়া হবে যেটা খারাপ হবে বিমিস গুনার সাইজ অনুযায়ী সেগুলোকে দশ গুণ সাতশো গুণ বাড়াবেন না নেকি কি আল্লাহ অনেকগুণ বাড়াবেন কিন্তু গুণা যতটুকু করেছে উঠবে মলিনতায় চেহারাগুলো কালো হয়ে যাবে সেদিন আল্লাহর কাছ থেকে তাদেরকে ঠেকানোর জন্য প্রটেকশন দেওয়ার জন্য উদ্ধার করার জন্য কেউ আছে। কেউ থাকবে না কোন উদ্ধারকারী পাওয়া যাবে না কান্নামা উসিআ লেমুগ লেমা হাঁসের ময়দান থেকে শুরু হয়ে যাবে সেদিন যে তাদের চেহারায় মনে জন্য একটি কালো টুকরা অন্ধকার তাদের চেহারার মুখে ঢেকে দিয়েছে এত কালো হয়ে যাবে এবং আল্লাহ মাফ কোন কোন সময় অনেক বড় বড় ক্রিমিনালরা মৃত্যুর পরে তাদের চেহারা খুব বেশি কালো হয়ে যায় আল্লাহ মাফ করুন যারা অনেকে বর্ণনা করেছেন কোনো কোনো লাশ ওয়াশ করানোর পরে তারা দেখতে পেয়েছেন চেহারা মানে মানুষের চেহারা কালো হয়ে গেছে এইরকম একটা কাহিনী আমি কিতাব পড়ছিলাম যে এক ছেলে তার মায়ের লাশ দেখলো ধোয়ানোর পরে জানাজার আগেবার পরে সে জানাজার দেখে চিৎকার করলো এটা আমার মা না আমার মা না চেহারা এত বিকৃত হয়ে গেছে এত কালো কুচ্ছিত হয়ে গেছে এটা দুনিয়াতে আল্লাহ কোনো জায়গায় ওলা হুম ফি হা খিদ এই লোকগুলো হচ্ছে জাহান নামের সাথী জাহান নামের অধিবাসী তাদেরকে সেখানে চিরদিন থাকতে হবে উজু হুইদারা এই দুই গ্রুপের দুই রকম চেহারা হবে কেমতের দিন নেকারদের চেহারা এত উজ্জ্বল হবে মুসফেরা একেবারে উজ্জ্বল নুরানি নূর টপকে পড়ছে তাদের চেহারা থেকে তারা তখন সুফান আর মোস্তাবসেরা তখন তারা খুশিতে সুসংবাদ দিয়ে চতুর্দিকে তারা খোঁজ খবর দিতে থাকবে আমার খবর হয়ে গেছে আমি পাশ করে ফেলেছি আমার হিসাব শেষ আমার ডান হাতের হয়ে গেছে জানাতের দিনদার না হয় আদার হয়ে যায় আমার কোন কাজে লাগবে তাহলে দিনদার বানানোর জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার আর যারা কাফের হবে তাদের চেহারা হবে মুলিন। কালো অন্ধকার এখন এই যে মনে করেন আমাদের হলিডে পিরিয়ড চলছে এখন তাই না এই সময়ে আমাদের ছেলে মেয়েগুলোর জন্য আমরা কিছু সময় বরাদ্দ করা দরকার তাদেরকে নিয়ে কিভাবে দিনদার বানানো যায় এই ফেকের কর্মসূচি প্রত্যেক হলিডে তে বড় বড় হলিডে তে থাকা দরকার কারণ সারাদিন স্কুলে থাকে হোমওয়ার্ক নিয়ে বিজি আছে আবার সকালে উঠে যেতে হয় রাতে হোমওয়ার্ক করে হয় হয়তো আমরা অনেক সময় তাদেরকে ঠিক সময় দিতে পারি না আমরাও কাজে থাকি বাইরে দিলাম হতে কিছু কাজ লাগবে কিন্তু ঘরে ক্ষতি হয়ে গেলে এটা টিকবে না টিকবে না ঘরের জন্য প্ল্যান করতে হবে তাদেরকে নিয়ে বসি আমরা মাঝে মধ্যে আমি বলি যে প্ল্যান করা দরকার আল্লাহ আমাকে আমার কল দান করেন অন্তত কিছু শেয়ার করেন আসলে হাদিসটা পড়ি এই যে একটা দিনই পরিবেশ ঘরে তৈরি করা এটা কিন্তু একটা একটা আমাদের জন্য দিনের ঘাটে ঘর হয়ে যায় হেসনুল মুসলিম মুসলমানদের দিন হচ্ছে তাদের মানে ঘরের মধ্যে আসল দিন থাকবে এখানে যদি দিন না থাকে আর আমি বাইরের দিনের জন্য অনেক সময় দিলাম তাহলে কিন্তু আমি ঠকে যাব। আমার ছেলে মেয়েগুলো যদি বেনামাজি হয়ে যায় দিন গান না হয় তারা যদি শুধু দুনিয়ার পিছনে ঘুরে চাকরি করে আর খাওয়া দাওয়া করে আর তাদের টিভি আছে তাদের যদি হাতের মধ্যে মোবাইল ফোন আছে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে ওয়াশ আছে এগুলো নিয়ে ঘুরে তাহলে আমাদের কি উপায় হবে আমরা আসুন ছেলে মেয়ের কারণে কিন্তু আমরা অনেকে আটক হয়ে যাব আমি জানি অনেকে চেষ্টা করেছেন কিন্তু আমরা করতে হবে তাদেরকে বসতে হবে সময় দিতে হবে একসঙ্গে খাওয়া দাওয়া করতে হবে ইজি কথাবার্তা বলতে অনেক সময় হয় কি ছেলে মেয়ে হয়ে গেছে কথা বলতে মানে চায় না তার সঙ্গে খাইতে চায় না দেখা যায় না সে তার সময় মতো আমি আমার সময় মতো আমি আমার এক আত্মীয় খবর জানি যে বাবার সঙ্গে এত দূরত্ব হয়ে গেছে তো বাবা এক বাবা খুব বেশি কড়া আমি করলেও কাজ হবে না বেশি কড়াকড়ি করে লাভ হবে না তো আমাদের দেশে ঘরে দুইটা দরজা থাকে জানি না আপনাদের এলাকায় কেমন একটা হলো মানে মূল দরজা এটা হলো পেছনের দরজা তো এই বাবা সামনে দরজা ব্যবহার করে ছেলে কোনোদিন সামনে দরজা ব্যবহার করে না হাজিরা হবে না আমি জানি আপনারা অনেকেই অভিযোগ নিয়ে আসেন কষ্ট পান যে ছেলে মেয়েরে কি করি চেষ্টা করেছিলাম মাদ্রাসা দিয়েছি বক্তব্য দিয়েছি এখন দেখি কথা শুনে না এখন আপনার মেজাজ খারাপ হয়ে যায় আপনার সঙ্গে এত দূরত্ব হয়ে গেছে কোনো রকমের কোন কাজে পাচ্ছেন না আপনি চেষ্টা করেন তার কল্যাণের জন্য তারা মনে করে আমরা ঠেকছি মা বাবা তাদের কাছে আমরা ঠেকে গেছি এটা তারা মনে করছে তাই মনে করে যে ঠেকছিও তো আল্লাহর কাছে তো আমি ঠেকে যাবো এই জন্য আমি আমার রাগ গোসাকে দমন করে ছেলে মেয়েদেরকে সময় দেয় আমার ছেলে মেয়ে সময় কাটাই তাদেরকে তাদের ছেড়ে দেই না আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি কথাবার্তা বলি গল্প গুজব করি মাঝে মাঝে মাঝে মাঝে কিছু করান হাদিসের কথা যেগুলো জানি আলোচনা করি না জানলে রিয়াজহীন বাংলাতে নিয়ে বসি ইংলিশে কিনে তাদেরকে বলি যে বাবা তুমি এই হাদিসটা পড়ো দেখি এর মধ্যে কি আছে একটু নিজের একটু বলে দেখো দেখি এইভাবে করে কিছু জিনিসের নবীদের কাহিনী ছোটদেরকে দিয়ে যারা একটু বড় হয়েছে তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে পড়ান ছেলে মেয়েদেরকে নিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করি এক সঙ্গে বেড়াতে যাই তাদেরকে তাদের এই রাস্তা রাস্তা খুললে আপনি দেখবেন অনেক ছেলে মেয়ে আজকেও আমি রিক্সি রাস্তা দিয়ে আসতে বসে কতগুলো কালকে রাত্রে আমি যখন মসজিদে যাচ্ছি রাতের দশটা কত মিনিট আমি গিয়ে দেখি যে এই স্পাইডার পার্কের পাশে এখানে কি কপাল পড়া মা বাবা গুলোর মনে করি একবার গাড়ি থামিয়ে তাদেরকে একটু বুঝাই আবার বলি যদি বুঝাইতে গেলে উল্টা হয়ে যায় নিজের জীবনের নিরাপত্তার প্রশ্ন আসে আমাদের ছেলে মেয়ে হলে আর কি ছেলে মেয়ে মানে বাংলাদেশি কমিউনিটি ছেলে মেয়ে দেখলে একটু নজর দেয় সবাই একটু চিন্তা করি আমরা আল্লাহর কাছে আর যদি আল্লাহ উদ্ধার করে তাদেরকে একটু নেকি রাস্তায় রাখতে পারি তাহলে কবরে গেলে আমার জন্য কি নিয়ামত আছে রবির হামহুমা কেমা আপনি যতটুকু আমল নিয়ে গেছেন কবর বসে দেখতে পাচ্ছেন যে আপনার জান্নাত ওই জায়গায় ঠিকানা আছে দেখা যায় আল্লাহ মাফ করে অন্য ঠিকানা হয়ে যায় আরো উপরের দিকে উঠি আরো বড় হচ্ছে জান্নাতে আরো ডেভেলপমেন্ট হচ্ছে তো মাই বলে যে আল্লাহ আমার আমল তো শেষ আমার জান্নাত দেখি আরো উন্নতি ঘটে কেমন তখন আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে তোমার নেলে মেয়ে রেখে আস না ওই দোয়ার প্রমোশন হচ্ছে তোমার জান্নাত এগিয়ে যাচ্ছে আরো তাহলে আমাদের আমল শেষ হবে না সব আমল শেষ হয়ে যাবে কিন্তু সন্তানের তরিকার আমল জারি থাকবে তিনটা জারি থাকবে তাই না কি সাদা কাতিনিয়া আল্লাহ রাস্তায় বেশি করে দান করে গিয়েছে সদকার দাঁড়িয়ে কাজ চলছে করেছি বই লিখেছি কিতাব লিখেছি মানুষকে আলিম বানিয়েছি নিজের ছেলে মেয়েকে আলম বানিয়েছি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি যে কোনো এলিমি খেদমতের সঙ্গে আপনি জড়িত ছিলেন সেটা জারি থাকলে এই তরিকা আপনার কবরে যাচ্ছে সদকার দাঁড়িয়ে আমল যাচ্ছে এলিমের আমল যাচ্ছে আর তিন নম্বরে ওয়ালাদু নেক সন্তান রেখে গেছে তাদের দ্বারা নেকা নেক আরো বাকি থাকে আমার দ্বারা তারা উপকৃত হয়ে থাকে তাদেরকে আমার ছেলে মেয়েকে দিকে রেখে যাই তাহলে আশা করা যায় তাদের ছেলে মেয়ে গুলো নেকর হতে পারে তাহলে শুধু ওই আমার ছেলে মেয়ের আমলের কারণে নাতি নাতির আমলের কারণে আমি কিছু পেয়ে যাবো আল্লাহ কত রকমের লাভ দেখেছেন আল্লাহ তালা আমাদেরকে এই লাভ থেকে যেন বঞ্চিত না করেন সব খান